এই উপলক্ষেচার সিরিজটি এবং মিলিয়ে নিতেন ইবনে আব্বাসের ভাষায় আল্লাহ রসুল ছিলেন বহমান বাতাসের চাইতেও উদার কেন ইবনে আব্বাস রদি আনহু উদারতাকে বহমান বাতাসের সাথে তুলনা করলেন প্রথমত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 তিনি বলতেন কারণ চিনি পছন্দ করি আর আল্লাহ বলছেন তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সেই বিষয় সম্যক জ্ঞাত সুরা আলী ইমরান আয়াত বিরানব্বই একবার উমার রাজিয়াল্লাহ আহু একটা আঙ্গুর দান করলেন মানুষজন বলতে লাগল মাত্র একটা আঙ্গুর এটা না মিটায় তৃষ্ণা না পেট ভরায় উমার রাজিয়াল্লাহ আলহু তখন কোরআনের একটি আয়াত পাঠ করলেন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 সাদাকাশ করার কারণে যে পবিত্রতা অর্জিত হয় সাদাক প্রতিদান হিসাবে সেটাই যথেষ্ট হুম ও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 আপনার যদি পাঁচশো টাকা থেকে থাকে আর তা থেকে একশো টাকা দান করেন তাহলে আল্লাহ সাক্ষী আছেন আপনার সম্পদ কমে যাবে না হয়তো অনেকে ভাবতে পারে এটা কি করে সম্ভব উত্তর হচ্ছে আল্লাহর প্রথম আমাদের প্রিয় নবী সাল্লু আলাই এই কথা বলেছেন যে দান করলে সম্পদ কমবে না এবং আমরা তাকে বিশ্বাস করি নিজেদের চাইতেও বেশি বিশ্বাস করি মানুষ চায় নিজের টাকাকে চোখের সামনে দেখতে হোক সেটা নগদ ব্যাংক চেক কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাই মানুষের স্বাভাবিক প্রবণতা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 আমরা মানুষের কাছে তার জন্য দুইবার অর্থ সংগ্রহ করতে বলি এবং ব্যাপক সারা পাওয়া যায় বিশেষ করে টুইটারের মাধ্যমে আল্লাহ তাদের পুরস্কৃত করুন অভাবের তার মসজিদে কর্তৃপক্ষ তাকে শ্লাফ জানিয়ে দিল আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারব না তারপরও তিনি তদ্বির চালিয়ে যান এরপর মসজিদ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় আমরা তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারব না সেই বোন শেষ পর্যন্ত অনুরোধ করলেন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 কিন্তু আমাদের দেশে এমন অনেক লোক আছে এইসব শাসকদের আলোকে পুনরুজ্জীবিত করা এই ধরনের সংকীর্ণ মানসিকতা পরিত্যাগ করে তাও হিঁদের আলোকে চিন্তা করা উম্মার শেখা প্রয়োজন যদি এই মহিলা তার খ্রিস্টান পরিবার অথবা চার্চে ফিরে যেত তাদের কাছে সাহায্য তাহলে তারা তাকে ফিরিয়ে দিত না তাকে খাবার আর জায়গা করে দিত এটা নিশ্চিত খ্রিস্টানদের একটা ফিরকা আছে যাদেরকে বলা হয় জিহোভাস উইটনেস তাদের কাছে গেলে তারা আরও বেশি দিত কিন্তু এই উম্মাহ তাকে ফিরিয়ে দিয়েছে খুবই দুঃখজনক যদি এই মহিলা পেটে দায়ে আবার খ্রিস্টান হয়ে যায় বা অন্য ধর্ম গ্রহণ করে তাহলে আমরা আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াব তার এবং তার সন্তানদের ক্ষুধা পেটে ঘুমাতে যাওয়ার জন্য কে দায়ী থাকবে এই মহিলার ঘটনাটি একটি মাত্র উদাহরণ কিন্তু সত্যি বলতে অনেক মসজিদেই এরকমটা হয়ে আসছে এমন অনেক বোন আছেন যাদের স্বামী জেলে বন্দী আপনি এতে স্বামীদের মতাদর্শের সাথে একমত নাও হতে পারেন তবে সেটা এখানে আলোচনায় আসার মতো কোন বিষয়ই আসবে না আমরা বিষয়টা এভাবেই দেখব যে আমাদের বোনদের তাদের অভাবী পরিবারদের পরিত্যাগ করেছি সেই বোন কিন্তু আপনি আমার জন্য এটুকু করুন যে এফবিআই কে গিয়ে জিজ্ঞাসা করুন আমাকে সাহায্য করাটা আইন অবৈধ কিনা অবৈধ হলে আমি কোনো সাহায্য চাইব না সেই বোন বলেছিলেন তিনি চান না তাকে সাহায্য করতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ুক আসলে এই ধরনের সাহায্য করতে গিয়ে যে ভয় আসে তা আসে শয়তান শয়তানই নর্স থেকে আল্লাহ বলেছেন ইজালি কুমুসাই পনু ইউলিয়া আহু পালাত পু হুমনি ইং তুমি নি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 এই দায়িত্বগুলো পালন করা আমাদের জন্য বাধ্যতামূলক ইমামিবেন তাইমিয়া রহিমাহুল্লার মতে বন্দীদের মুক্তি নিশ্চিত করা সবচেয়ে উত্তম কর্তব্যের একটি এই জামানায় যদি আমরা বলি সবচেয়ে উত্তম সাদাকা হলো আপনার জাকাতের অংশ কারাবন্দি এবং তাদের পরিবারকে দেয়া তাতে অত্যক্তি হবে না আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষ কারাগারে যাইনি ইনশাআল্লাহ কখনো যেন যেতে না হয় আমরা জানি না কারাগার কেমন অনেকে মনে করেন কারাগারে কোনো খরচ নেই এই ধারণাটা ভুল কারাগারেও খরচাপাতে আছে কারাগারে যে খাবার দেয়া হয় সেগুলো সত্যি বলতে খাবার অযোগ্য কোনো কারাবন্দিকে অর্থ দিয়ে যদি সাহায্য করা হয় সে প্রয়োজনীয় কিছু খেয়ে নিতে পারে যে খাওয়া সেখানে দেয়া হয় সেগুলো আপনি খেতে পারবেন না কেউই খেতে পারে না তবে আবারও বলছি। কারাবন্দীদের সাথে থাকা আপনার মতাদর্শের পার্থক্যের কথা ভুলে যান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 শপথ একজন আঙ্গুল উচিয়ে পারছেন। আর আপনার ভাই চার দেয়ালের আড়ালে ক্ষুধা পেটে ঘুমাচ্ছে তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে আহার্য করে সুরা আল ইনসান আয়াত আট আল্লাহ পাক সেই বান্দাদের প্রশংসা করছেন যারা খাবার প্রতি ভালোবাসা এবং প্রয়োজন থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে মিসকিন ও বন্দীদের খাবার প্রদান করে এই তিনটি খাতের কথা আল্লাহ সুনির্দিষ্ট করে কোরআনে উল্লেখ করেছেন এই সুরা নাজির হয়েছিল মক্কায় আমরা জানি মক্কায় তখন কোনো মুসলিম বন্দী ছিল না কিছু আলিমদের মতে এটা দিয়ে অমুসলিম বন্দীদের বোঝানো হয়েছে যদি আল্লাহ সেইসব লোকদের ভালো খাওয়া নিশ্চিত করতে বলেন যারা মুসলিমদের হত্যা ও ধ্বংস করতে এসেছিল তাহলে চিন্তা করে দেখুন যে যেসব ইমানদার বন্ধী অবস্থায় আছে তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কেমন হওয়া উচিত কারা বন্দিরের একটি করুন জনপ্রতি দশ বিশ পঞ্চাশ টাকা করে দিন এটা খুব বড় সংখ্যা নয় কিন্তু দেয়ালের ওপারে এটাও অনেক যে অমুসলিম আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে সে খোদা পেটে ঘুমিয়ে যাবে এটা আমরা সহ্য করতে পারি না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 অথবা ওই ইবাদতকারী সমান যে সারা রাত ইবাদত করে এবং সারা দিন স্থান পালন করে একজন বিধবা আর একজন নারী যার স্বামী জেলে আছে তার মধ্যে তফাৎ কোথায় আল্লাহ একজন পতিতাকে ক্ষমা করে দিয়েছিলেন শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করানোর জন্য তাহলে কল্পনা করুন যদি আপনি একজন ক্ষুধার্থ কয়েদিকে একটি ক্ষুধার্ত পরিবারকে খাওয়ান অথবা তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন তবে এর প্রতিদান কি পাবেন রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডবড্রিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রব মিডিয়া